বন্দে গুরুপদন্দ ভক্তিদম শ্রীচৈতন্য প্রভু বন্দে নীতি নন্দোদনন্দন বন্দে আোপীজন সামূত বৃন্দন মনোহর পঞ্চাশ কৃ পাশে পতিং পাবনেভাবে নমো নম মচাং পঙ্গু লঙ্ং ঘ গি কিংবন্দে পরমদম বৃন্দ তুলসীদেবৈ পিয়া বৈ কেশবস্তিপে দেবী সব তেয়ে নমো নম নয় নমস্কৃতর দেীং সরস্বতো সংকৃ কথোপদেশ গৌরী পৌঁছে প্রকাশনে সদনুক্ত গুভক্তি ভোক্তি প্রমদগগো ধ্য সিভ্ন মৃষ্টদ তেথা পদ বিশনতা ভীতদিপূত বন্দে মহাপুষতে চরার স্যাক্তুস্তজ্জ সুশি রাজ্য লক্ষ্মী ধরমীষ্ট বচসা যদগাণ্য মেঘদৈতি বধাবত বন্দে মহাপুষতে চরিদ যৎপা প্লবনখচন্দম বিসুজিত কিমপি গপবধু সুদর্শি পূর্ণাগর সারমূর্তি সারাধিকা ময়ি কথা শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিদানৈত শিবাসি গৌরভক্তি শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিদানৈতদাধর শিব সাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজানু ভুজৌ কনকাত সংকেতনৈকিত কমলাভরজর যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণা ভূতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম র হরে হৃষ্ণোৎক কীর্নগান নর্ন কলা পথনি ভ সদ্ভাবলি হংস চ ক্রমূপো শৈনীবিহারা পদ করণানন্দী কল ধনিহ তুমে মরু প্রাঙ্গ লীলাধু শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভু বা জানিছেন যে শ্রীচৈতন্য মহাপভু সংকীর্তন রাসস্থলী শ্রীবাস আঙ্গেনে সংকীর্তন রাস্থলী শ্রীবাস আঙ্গিনায় নিত্য সংকীর্তন রাস্থলী। সেখানে চৈতন্য মহাপুষ শ্রী চৈতন্য পরাত্মরখিলেশ্বর ভগবান যে যজ্ঞাগ্নি সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছেন সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে আমরা গৌরীয়গণ যদি আমাদের আত্মবিসর্জন দিতে পারি তাহলেই আমাদের জীবন সার্থকমণ্ডিত হবে আমরা গৌরীগণ যদি সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থকমণ্ডিত হবে নচেত আমরা অনেক কিছু হারিয়ে ফেলব জড়জগতে এক স্বাধীনতা সংগ্রামী তারা নিজের জীবনকে দেশের জন্য দেন एगलो सब जड़जगत विषय तथापि जड़जगत हिसाब से उच्च आदर्श क्योंकि संकीर्तन जज्ञाग्नि ये गौड़ीगंजे आत्म विसर्जन करबें एटाजे कत बड़ कथा जतना गुरु वैष्णव पूर्ण करुणा पावा सब कथा बोझा जा शरटार जो যে দেহ মনের জন্য আমাদের এত পরিশ্রম এত ভাবনা এত চেষ্টা ভগবানের প্রতিজ্ঞা সেগুলো অনায়াসেই সিদ্ধ হবে তোমাদের এগুলোর জন্য চিন্তা করতে হয় না কিন্তু দুর্ভাগা জীবসকল এই নিয়েই ব্যস্ত এগুলোর জন্য চিন্তা করতে হয় না আনুষঙ্গিক বিষয় রূপে এগুলো সব আছে আপনারা হরিকীর্তন করতে থাকুন সংকীর্তন সংকীর্তনের ফলেতে আপনাদের যা যা বস্তুর অভাব বলে মনে করছেন সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন কিন্তু এই কথায় কেউ বিশ্বাস করতে পারছে না যে অভাবগুলো আপনার মধ্যে রয়েছে সে সমস্ত অভাব এবং যেগুলো আপনি ভাবতেও পারেন চাইতেও জানেন না সমস্ত কিছুই আপনার সামনে উপনীত হবে একমাত্র সংকীর্তনের দ্বারা समस्त किसान पे जा वास्तव संकर्तन करते हैं से संकर्तन जी अबास्तव संकर्तन है तब से संकर्तन फले पूजा प्रतिष्ठा किस जंजाल बाढ़ ट पसा इत्यादि भगवत सेवाय जहा है भगवत सेवाय जहाँ अनुकूल षय बलिया त्याग भूल भगवत सेवाय अनुकूल से प्रतिकूल ज्ञान को नाकशीट के वैराग्य प्रदर्शन करब से भलो कथा नंतु को प्रतिकूल आचार आचरण को प्रतिकूल एगलो कह प्रदर्शन करिए दे আমার আচার আচরণ কোনটা অনুকূল কোনটা প্রতিকূল কোনটা ভক্তির বিরুদ্ধে যাচ্ছে সমস্ত কিছু এগুলো প্রদর্শন করান কে বদ্ধজীব নিজের কোনো কিছু দর্শন করতে পারেন না তাকে সম্পূর্ণ ভগবত ধামের দিকে পরিচালনা করতে একমাত্র সমর্থ হল গুরুবৈশব অনেক দূষিত ব্যক্তিকে তারা পরিবর্তন করেছেন এবং স্বাস্থ্যে প্রমাণ আছে যাকে তোমরা অবহেলা করছ সেরকম ব্যক্তিও সমস্ত কিছু ভগবত ধামে তারা গেছেন আমরা উদাহরণ দু একটা আলোচনা করলে দেখতে পাই সেখানে রামায়ণে দেখেছো সেখানে দেখবে ভিলনিবাই ভিলের কন্যা শবরী শবরীকে সবাই অবহেলা করেছিল সবরীকে সবাই অবহেলা করেছিলেন গৌতম ঋষি উপদেশ করেছিলেন তাকে রাম নামে তো সব হবে রাম তোর দর্শন দেবেন কৃপা করবেন তার আদেশে তিনি সুদৃঢ় বিশ্বাস যুক্ত হয়ে সেই সমস্ত আচরণ করেছিলেন তাহলে গুরুপাদ পদ্মের বৈষ্ণবের বাক্যেতে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে ভজনের মূল প্রবন্ধ মূল নির্বন্ধ হচ্ছে এটা প্রথম কথা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা কিছুতেই হয় না কোনোদিনই বদ্ধজীব গুরু বৈশবের কথাতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না নিজের কিছু রিজার্ভ করে তারা রাখবেই থাকবে কিছুটা গ্রহণ করলেন বাকিটা গ্রহণ করবেন না এটি ধর্ম এবং এর জন্যই আমরা দেখেছি বিভিন্ন ভজন যে পদস্খলন আদি যা কিছু হচ্ছে এর কারণেই হয়ে থাকে সুদূর বিশ্বাসযুক্ত হলে গুরু বৈষ্ণবের চরণে শাশ্বত এই পর্যন্ত বলেছেন যে তোমরা বিশ্বনাথ চক্রবর্তীবাদেও দেখেছ আর তারপর বৈষ্ণব আছে উদ্ধার করা যদি পারি কালকে আলোচনা করবো কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বস্বত্ত্ব প্রকার হ্যাঁ ইত্যাদি শ্লোক কালকে আলোচনা করব আজকে সুধির বিশ্বাস গুরু বৈষ্ণবের বাক্যেতে এটা হয় না করতে পারে না শ্রী চৈতন্য মহাপ্রুগুলো সব প্রমাণ দিয়েছেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে আমি গোবিন্দকে সেবক রূপে গ্রহণ করব কি করে গোবিন্দ তো গুরুদেবের সেবক গুরুদেবের সেবক তো আমার সেবক আমার সেবা নিতে পারি না সেই সময় সেখানে ছিলেন উপস্থিত সার্বভৌম আদি ছিলেন তখন বলেছিলেন প্রভু যে স্বাস্থ্যের বিচারে এই কথাই বলছে আজ্ঞা গুরু নাম হে অবিচারে পালনিয়া। গুরুদেব যে আদেশটা করেছেন সেটাই পালনিয়া গুরুদেবের আদেশের পরেছে আবার আমি স্বাস্থ্যের বিচার করে স্বাস্থ্যেতে এটা লেখা আছে অতএব গুরুদেব ভুল বললেন এটা হবে না কটা উদাহরণ চাই অন্ধ লোক শাস্ত্র কিছু দেখতে পায় না অন্ধলোক যদি পয়সা দিয়ে প্রচুর গ্রন্থ কিনে নিয়ে আসে তথাপি তারা দেখতে পাবে না অন্ধলোক এগুলো সব দর্শন করতে পারে না চক্ষুষ্ম যারা আছেন তারাই এ সমস্তগুলো খবর পাবেন আবার যখন আমরা দেখি মথুরায় সনরিয়া ব্রাহ্মণের ঘরেতে সেখানে মহাপুরুপ্রস প্রসাদ অঙ্গীকার করবেন সেই সময় সোনড়িয়া ব্রাহ্মণের গৃহেতে যখন তিনি অঙ্গীকার করবেন সেখানে বলছেন সোনড়িয়া ব্রাহ্মণের ঘরেতে যখন পাবেন তখন সোনড়িয়া ব্রাহ্মণ বলছেন যে আমার ঘরে প্রসাদ পেলে তো আপনাকে নিন্দা করবে লোকে শনি অরিয়া হয় সেই তো ব্রাহ্মণ যার করে সন্ন্যাসী না করে ভোজন ত্যাগী বাবারা যারা শুদ্ধ আচরণ করায় তারা তার ঘরে ভোজন করবেন না নিয়ম আছেন অবশ্য বিচার হলো এই শুদ্ধ যার হৃদয়তে এসে গেছে তিনি সর্বদাই শুদ্ধ সর্বতাই তিনি শুদ্ধ সদ ওপি সবনায়কল পথে এগুলো হচ্ছে বিচার কিন্তু বর্ণাশ্রম ধর্মের বিচারটাকে ভেঙে দিলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই জন্য বাহ্যে কিছু নিয়ম বজায় রাখতে হয় সেখানে বলছেন যে তখন মহাপ্রভু বলেছিলেন দেখো শ্রুতিশাস্ত্র এক বলছে স্মৃতিশাস্ত্র এক বলছেন বিভিন্ন শাস্ত্র এক এক রকম কথা বলেন কিন্তু সমস্ত এই সব স্বাস্থ্যকে আলাদা আলাদাভাবে বদ্ধজীবণ বিচার করতে গেলে তারা ভ্রমেতে পতিত হবে ভালো হবে না তাই জন্য তিনি বিচার দেখিছেন মহাপ্রভু যে বিভিন্ন শাস্ত্র পুরাণ আদি স্মৃতি ভিন্ন ভিন্ন কথা বলছেন মহাভারতের কথা জানিয়েছেন না সৌ মনির জস্ব মতম না ভিন্নম ধর্মস্বতত্ত্ব নিহিত গুহায়ম মহায়ন এন গত সপান্থ ও বিচার দেখিয়েছেন নাকি ভিন্ন ভিন্ন স্বাস্থ্য ভিন্ন কথা বলছে আমি যদি নিজে থেকে এইসব কথাগুলো বিচার করে কিছু সৎ সিদ্ধান্ত গ্রহণ করতে চাই সেখানে আমি বিপদে পড়ে যাব কোনো কিছু বুঝতে পারব না সেই জন্য সেখানে মহাজনগণ কি করছেন ভক্তি মার্গে যে ভক্তিতে আপ্লুত যেসব মহাজনগণ আছেন তারা কি আচরণ করছেন মহাজন যে আচরে সেই আচরণ আমার আচরণ আমি আলাদাভাবে আর কোন কিছু দেখতে যাব না দেখলেই বিপদ হবে সেখানে বদ্ধজীব পারে না অনেক সন্দেহ উত্থাপিত হয় ওই জন্য গুরু বৈষ্ণবের সম্মুখে থেকে অনেক সন্দেহ কোনো দোষ নেই ভগবান যেখানে বলছেন যে আমার ভক্তগণকে কোনো দোষ স্পর্শ করে না ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে আমার ভক্তগণকে কোনো দোষগুণ স্পর্শ করতে পারে গুণ মানে এই জগতের গুণ যেটাকে বলে আর এই জগতের দোষ জীবন সেগুলো আমার ভক্তকে স্পর্শ করেন করে না কিন্তু যারা তার পাশে থাকেন অনেক দোষ দেখে লাগে অনেক দোষ আর তিনিও সেগুলো অনুমোদন করে হ্যাঁ আমার দোষ আছে কি বলবে কিছু করার থাকে না এই জন্য মহাপ্রভু বিচার দেখিয়েছেন এবং অন্য অন্য শাস্ত্রের সব প্রমাণাবলী সহিত মহাজন যেই কহে সেই বার্তা সেই কথাটাই আমি মানি বাকি যেগুলো আছে বিভিন্ন জায়গায় বলা সেগুলো নিয়ে আমি বিচার করতে গেলে সেটাতে আমি ভ্রমে পতিত হয়ে যাব লাভ হবে না এখানে আমরা সনাতন শিক্ষা সম্বন্ধে যে অবস্থায় এসছিলাম আলোচনা প্রসঙ্গে প্রীতবর্ণ ধরিতবে কৈল প্রবর্তন কোনটা সংকীর্তন ধর্ম প্রবর্তন করলেন প্রথমে মন্ত্র বলে দিয়েছেন তারপর কৃষ্ণনাম সংকীর্তন করুযোগ ধর্ম সেটাকে তিনি প্রচার করলেন তারপর পীত বর্ণ ধরি তবে কইল প্রবর্তন প্রেম ভক্তি দিলা লোক লোকের লইয়া ভক্তগণ বিভিন্ন বিভিন্ন যুগেতে ভগবান আসেন এসে যে যে কর্মগুলো করেন সে সম্বন্ধে একটু বলা আছে যেমন সত্য যুগে ধ্যান কর্ম করায় রূপ ধরি শুক্লমূর্তি ধরি করদমকে বর দিলা জিহ কৃপা করি কৃষ্ণ ধ্যান করে লোক জ্ঞান অধিকারী তেতায় ধর্ম যজ্ঞ করায় রক্তবর্ণ ধরি কৃষ্ণপদার্চনা হয় দাপরের ধর্ম কৃষ্ণ কৃষ্ণবর্ণে করায় লোকে কৃষ্ণ কৃষ্ণার্চনা কর্ম সেই কৃষ্ণ যুগ ধর্ম উপবর্তনের জন্য আসেন এই কৃষ্ণ शेही काले से कले जो मिले जाए तो भलो कथ कृष्ण हय अवतार भगवता निर्भर करना दापरे भागवत महापराण एक दापर भगवान श्याम पीतवा লক্ষ নৈরূপলক্ষিত নমস্তে বাসুদেব নম শঙ্কর্ষণায় প্রদায়ুদ্ধভ্যাম ভগব এই মন্ত্রে দাপরে করে কৃষ্ণার্চন এই মন্ত্রে তো বলা আছে দাপরে ভগবান কি করছে শ্যাম পিতন জায়ু ইত্যাদি বলছেন সবকিছু এই মন্ত্রে দাপন কৃষ্ণনাম সংকীর্তন কলিযু ধর্ম হয় পীতবর্ণ ধরি তবে কৈল অবর্তন এই নাম সংকীর্তন প্রবর্তন ধর্মকল প্রেম ভক্তি দিলা লোকে লইয়া ভক্তগণ এছাড়াও ভগবানের গুপ্ত অনেকগুলো উদ্দেশ্য ছিলেন সেগুলো সব চৈতন্যীদের প্রথম দিকে সেল কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী বলেছেন সেগুলো গুপ্ত উদ্দেশ্য সেইগুলো হচ্ছে ভগবানের যে করতে তিনি এসছেন গৌর রূপে সেই কৃষ্ণ এগুলো হচ্ছে আলোচনার বিষয় গৌরীয় গণের তারা জানেন এসব বাইরের লোক এগুলো বুঝতে পারেন ধর্মপ্রবর্তন এই সংকীর্তন বলছেন ধর্মপ্রবর্তন করে ব্রজন নন্দন প্রেমে গায় নাচে লোক করে সংকীর্তন আর ভাগবতে বলছেন এগারো স্কন্দে সেই পঞ্চমধ্যায় কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ আস্তপার সদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তী প্রায়ই যজন্তীহী স্মেধাহ প্রায়ই মানে দেখা যায় এই কলিকালেতে কৃষ্ণবর্ণ তৃষা অকৃষ্ণম এই শ্লোকের অনেক সুন্দর ব্যাখ্যা আছে কৃষ্ণবর্ণম কৃষ্ণ যে বর্ণটাকে যিনি ব্যাখ্যা করেন যিনি অকৃষ্ণবর্ণ অকৃষ্ণবর্ণে পিতবর্ণ কহে অনেক বিখ্যাত এগুলো সব গম্ভীর ব্যক্তিগণ যারা এগুলো চিন্তা করবে কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গ আস্থ পার যজ্ঞই যজ্ঞ হি সংকীর্ন প্রায় যজন্তী সুমেধ এখানে সুন্দরভাবে যে এই যে কৃষ্ণবর্ণ দুই কৃষ্ণ দুইটি অক্ষরকে যিনি সর্বদায় মুখে আবৃত্তি করছেন আর তিসাতে অকৃষ্ণ তিনি অকৃষ্ণ বলতে পিতবর্ণ বোঝাচ্ছে কৃষ্ণ সুবর্ণবর্ণ হেমাঙ্গ চন্দনাঙ্গ দি ইত্যাদি মহাভারতও বলা আছে বিভিন্ন মন্ত্র আছে অনেক প্রমাণ আলোচনা করতে গেলে অনেক সময় লাগে সাঙ্গ পাঙ্গ এবং অস্ত পার্শ্ব সঙ্গ কাকে বলে উপাঙ্গ পার্শ এগুলো সব হম এবং তার অস্ত্রশস্ত্র কি বলে এই সংকীর্তন যে আছে এগুলোই তার খোল করতার যুগে যে সংকীর্তন হচ্ছে এই কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করবেন না এইটি হচ্ছে বিশেষ তার গৌরবতার তিনি কখনো অস্ত্র ধারণ করেননি সংকীর্তনের দ্বারাই পাশন্দের হৃদয়কে পরিবর্তন করেছেন ইত্যাদি সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বতম আর তিনি যজ্ঞ সংকীর্তন যজ্ঞের দ্বারাই তাকে সুমেধাগণ যারা আছেন তারা তাকে এই সংকীর্তন যোগ্যের দ্বারাই তাকে আরাধনা করবেন সঙ্গে আছেন নিত্যানন্দ অদ্বৈত সব আছেন হ্যাঁ আছেন তো সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ আছেন তার সঙ্গে বিভিন্ন আদি হদ্বৈত আছেন নিত্যানন্দ আছেন শিবাস পণ্ডিত আছেন তারপরে গদাধর পণ্ডিত আরও সব ভক্তবৃন্দু সব হ্যাঁ সমস্ত নিয়ে তিনি সংকীর্তনয্য করছেন এবং কলিযুগে বলা আছে শ্রীমদ্ভাগবতী মহাপ্রাণ থেকে বলা হয়েছিল যে কলিযুগে অন্য কোন যে অন্য কোন পদ্ধতি ভজনের কার্যকরী হবে না কলি অত্যন্ত দোষ যুক্ত ভজনের যা কিছু আছে সাধকের যা কিছু আছে সর্বস্বত্ব হরা সর্বস্বত্যকে হরণ করে দেবে কলি তোমার মধ্যে যা কিছু ভালো ভালো আছে সমস্ত কিছুকে হরণ করে নেয় কলি হচ্ছে এরকম দুষ্ট এই যুগেতে অন্য অন্য ভজনের যা যা কিছু পদ্ধতি করতে যাবে খুব একটা সুবিধা হবে না লাভ হবে না সেই জন্য সংকীর্তন যোগ্যের দ্বারাই এই যুগে এই বিশেষ কলিযুগে কলিযুগেতে প্রত্যেক কলিযুগেই অধর্মের প্রভাব বেশি থাকে সেই জন্য এই সময়তে সংকীর্তন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অন্য অন্য যে ধ্যান আদি আছে তাহলে বোঝা যাচ্ছে কথাটা যখন মানুষের দেখা যায় যে রোগ একেবারে শেষ পর্যায়ে ডাক্তার আর জবাব দিয়ে দিই যে আর কিছু করা যাবে না সেই সময় শেষেতে কোরামিন দিয়ে দেয় একবার শেষে এমনি কোনো আশা থাকলে কোরআন দেবে না সেরকম এই হচ্ছে যোগ্য তাহলে কত পাওয়ারফুল এবার চিন্তা করো বোঝা গেল কথাটা তাহলে সংকীর্তন নামক সংকীর্তনয্য এটা কত শক্তিশালী ঔষধ এবার কল্পনা করে দেখো যে একেবারে কলি হচ্ছে সর্ব সত্য হরা সমস্ত সত্য ভালো ভালো জিনিসকে হরণ করে নেন কলি কি কাউকে কিছুতে স্থির থাকতে দেন একে অপরের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দেবে রাজনীতি করাবে সন্দেহ করাবে কলি এগুলো সব করাবে তোমার ভেতর সন্দেহের বীজ ঢুকিয়ে দেবে কিছুতেই তোমাকে সাধু পথে থাকতে দেবে না তুমি চেষ্টা করবে দেবে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে স্ক্যাটার যত চেষ্টা করবো তত বিক্ষেপ করে দেবে সেই জন্য এখানে এখানে কি যদি তুমি ধরে রাখতে পারো বাস্তব সংকীর্তন ও করতে হয় করবো ওরকম সংকীর্তন নয় বাস্তব যে সংকীর্তনে ভগবান সন্তুষ্ট হন আমাদের এই সংকীর্তনের উদ্দেশ্য কোনো নাম নয় এই সংকীর্তনের দ্বারা আমরা ভগবান হরিকে সন্তুষ্ট করতে চাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে সংকীর্তন ধর্ম হয় যোগ্য হয় সেইটি হচ্ছে গ্রহণীয় বাকি বাজারে যে সপ্তপোহর অষ্ট ইত্যাদি হতে থাকে সেগুলো সমস্তর কথা বহু মানন করেন নাই এই শাস্ত্র কিন্তু মূর্খ ব্যক্তি এসব কথা বুঝবেন না তারা ওগুলোকেই বেশি মনে করবেন আর জীবগোস্বামীপা আরও সুন্দরভাবে বলেছেন যদ্য যদ্যপি অন্য ভক্তি অঙ্গ তোমার পালন করবার যদি বিষয় থাকে তদৈব তদাইব সেখানে কি করতে হবে সংকীর্তনে সংকীর্তন যজ্ঞের নইব ক্রিয়েত সংকীর্তন যজ্ঞের নইব ক্রিয়েত সংকীর্তনের দ্বারাই তোমাকে করতে হবে তুই বলছো আমার রান্না আছে মহারাজ আপনি কীর্তনের কথা বলেন কিন্তু শাস্ত বিচার করবো যে রান্না সময় তোমাকে সংকীর্তন করতে যদি না করো সেটা ভগবানের ভোগ হবে না কাকে বলা যাবে আমি এক পাগল আমি এক বদ্ধ পাগল হয়েছি বললে লোকে বলে মহারাজ বোধ ক্রুদ্ধ হয়ে গেছে কি কতটা ভালোবেসে এই কথাগুলো বলা হয় সেগুলো কেউ অনুভব করতে পারে না এক একটা জীবকে দেখা যাচ্ছে আগুনে গিয়ে ঝাঁপ দিচ্ছে গলায় দড়িয়ে দিচ্ছে বিভিন্ন দিকে চলে যাচ্ছে এই ছেলেগুলো যতই বাদ্যদৃষ্টিতে দুষ্ট মনে হোক তাদেরকেই কিন্তু ভজনে রাখা যেতে পারে সেরকম যদি সাধু হয় হৃদয়বান তাকে ছাড়বে না তাকে প্রীতি দিয়ে তাকে আনা যায় ভজন কিন্তু যখন তারা গুরু সঙ্গে স্পর্ধা প্রকাশ করে তখন আর কিছু নেই তখন সাপের যে চরিত্র সেটা লাভ করে যারা সাপের চরিত্র লাভ করেছেন তাদের আর সুবিধা হবে সর্প যেমন খল ঘুরে ফিরে কিভাবে কামড়াবে এই দশা লাভ করে ঘুরে ফিরে গুরু বৈষ্ণবের এই দোষ খালি দেখাবেন তাদের আর কোন রাস্তা থাকে না সেখানে আর কিছু করার সেখানে এই জন্য বলছেন কলের দোষ নিধে রাজন অস্থি এক মহান গুণ গুণহ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ সঙ্গিত মুক্ত পন্দ পরম রায়গায় অনেক জায়গায় লেখা আছে বিভিন্ন জায়গায় এখানে বলা হচ্ছিল যে আমাদের যে গৌরী ও মহাজনগণ আছেন তারা সবাই কিন্তু আমাদের এই শিক্ষা দিয়েছেন আর আমিও তাদের থেকে এই শিক্ষা পেয়েছি অন্য লোকেরা শিক্ষা নিই না অনেক লোকে অনেক কিছু শেখাতে চান আমাকে কিন্তু তাদের আমি শিক্ষা নিই না আমি দেখি আমার গুরুবর্গ কি বলেছেন সেই গুরুবর্গের আদর্শ আচার আমার আচরণীয় আমি নিজে থেকে অন্য কিছু করতে পারবো না আর তার অনুকূলে যদি কিছু হয় পরিস্থিতি বিশেষে যেটা মনে হচ্ছে আমি গুরুবর্গের আদেশ পালন করলাম না কিন্তু তারা অন্ত আমি জানেন আমি কেন এই পরিস্থিতিতে এই এই ব্যবস্থাটা আমি নিলাম সে তারা বুঝতে পারবে তুমি সেটাকে অনুকূল দেখতে পারবে না প্রতিকূল মনে করবে সেটাকে অনুকূল করে নেওয়া শুদ্ধ ভক্তের লক্ষণ হল যে তারা প্রতিকূল বিষয়গুলোকে অনুকূল করে নিতে পারে যে যত পরিমাণে প্রতিকূল বিষয়কে অনুকূল করে নিতে পারেন সে তত পরিমাণে উচ্চসাধু বীরুত্ব পরিবেশে যে যত পরিমাণে নিজেকে স্থির রাখতে পারেন অপরকে কৃপা করতে পারেন তিনি হলো সবচেয়ে বড় সাধু আমি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে আমাদের প্রভুপাদের যারা গণ আছেন তারা কেবি সাধারণ নন তার মধ্যে আমার প্রসঙ্গক্রমে কালকে উত্থাপন করেছিলাম কথাগুলো ব্যাখ্যা না করলে অনেক ভুলভাল সিদ্ধান্ত চল এই কথা নিয়ে তোলা রয়েছে তখন বলেই বলেছেন মহারাজ তর্ক করে আবার সেগুলো উত্তর দিলে তখন তারা থেমে যায় শিল প্রভুপাদের বংশেতে আমাদের যে গুরু বর্গ আমরা পেয়েছি সমস্ত তারা কি তারা সংকীর্তনয্যতে প্রতিষ্ঠিত পরম ছিল শিল ভক্তিযুদ্ধ মাধব গোস্বই মহারাজ তার কথা বলতে গিয়ে আমি হরিদ্বারে তার সংকীর্তন যজ্ঞের কথা বলেছিলাম কিন্তু সেখানে যেহেতু দ্রুত দুরকম ঘটনা ভিন্ন ভিন্ন সময়ে আমি একবারে বলে দিয়েছিলাম সেহেতু এই কথা নিয়ে তর্ক উঠবে এই আজকে আমাকে বলতে হল কালকে ওখানে গিয়ে মনে পড়ল ওরা এই কথা নিয়ে পরবর্তীকালে তর্ক তুলবে যেমন মৈত্রীমণি ব্যাখ্যা করছেন সেরাগে গিয়ে সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন বলতে গিয়ে শ্যামবরাহ দুই কল্পে দুই রকম বরাহ দেবের আবির্ভাব ওই ছিল তারা এক জায়গা বর্ণনা করে দিয়েছেন তাতে লোকে ভুল বুঝতে পারে সেই জন্য শ্রীধাস্বামী পা বিশ্বনাথ চক্র এগুলো ব্যাখ্যা করে বলে দিলেন যে একবারেতে ওই কল্পেতে ভগবান কালী পৃথিবীকে উদ্ধার করে চলে গেছিলেন অন্তর্ধ্যান পরবর্তীকল্পতে যখন যখনই যখন এই হিরণ্যাক্যের সঙ্গে লড়াই হলো তাকে তিনি তাকে তিনি এ করলেন উদ্ধার করলেন এই দুটো ঘটনাকে এক জায়গায় বর্ণনা করায় লোকের কনফিউশন হচ্ছে আমি দুটো ঘটনাকে এক জায়গায় বলে ফেলেছিলাম এই তো আমার এখানে অভিনিবেশ ছিল দুটো ঘটনা কেমন পরমপুঁজিপাদ ছিল ভক্তিযুদ্ধ মাধব গো সিং তিনি তখন ছিল হয় ব্রহ্মচারী ছিলেন তিনি প্রভুপাত অপ্রকটের পরে অনেক ঘটনা ঘটেছিল তাকে শ্রী চৈতন্য মঠের আচার্য পদে নিযুক্ত করা হয়েছিল কিছু দিনের জন্য তার ব্যক্তিত্ব তার প্রচারের কৌশল সেটা জগৎবাসীর কাছে একটা বিস্ময় কিছু কথাও যদি না বলেন খালি দাঁড়িয়ে থাকেন তাকে দিকে প্রাচণ্ড গলে যায় এরকম ধরনের তার প্রভাব গুরুপাহ পদ্ম কি ভালোবাসতেন এই ভাইকে কিভাবে বলতেন বলতেন বাবা মাধব গোস্বী মহারাজ একটাই হয় একজনই হয় দুইজন হয় না আর সর্বকার্যেই সুমাধব এইভাবে প্রশংসা করতেন গুরুপার পদ্ম ছিল ভক্তিবিদ মাধব গোশ্বী মহারাজের আবির্ভাব তিথিতে গুরুপার পদ্মের মন্দিরে ভেতরে তার যেখানে তিনি ভজন কুঠির সেখানে তারই সন্মুখে কিছু সেবায় ব্যস্ত ছিলাম গুরু আজ বারবার আমাকে সাবধান করছে শিগগিরি যাও আজকে শিল ভক্তিবীত মাদুব গোসিমার আবির্ভাব তিথি শিগগিরি যাও আমি যাই না না আগে যাও যে মানে সংকীর্তন করো এখানে থাক সেবা তার নিজের সেবাটাকে বলছে থাক রেখে দাও সেটা কোথায় নীলা চলে পুরুষোত্তমে শেষ সময়তে গুরু মহাজ যখন ছিলেন বারবার বলছেন যাও শিগগিরি যাও মানে সংকীর্তন করিফা পাবে ওনার আমাকে বলছেন মহা যদি ছিল মহারাজের জীবনই বেরিয়ে থাকে আমি শুনেছিলাম বেরোবে আমাকে দিও আমি পরব এগুলোর দ্বারা বুঝে নাও যে মহাজনরা কেরকম হন তাহলে আর জীবনে বলে কিছু আসবে না এগুলো দ্বারা বুঝে না মহাজনের চরিত্র হয় তাদের সাধুত্ব কি তিনি জ্যেষ্ঠ তিনি তাকে কনিষ্ঠ বলে অবহেলা করেন না তাহলে আমার থেকে অনেক ওপরে এরকম ধরনের তার ভাব সাধুগুরু বৈষ্ণবের ভাব হয় দৈন্য তাদের স্বাভাবিক সেখানে বলা হচ্ছে তিনি যখন সেখানে ব্রহ্ম তিনি যখন সেখানে আচার্যের কাজ করেছিলেন তখন আমাদের পরম পূজ্য চরণ কুঞ্জদা প্রভুপাত শ্রেষ্ঠ তার সঙ্গে তিনি হরিদ্বারে গেছিলেন সংকীর্তনে যোগদান করতে সেখানে যেন গৌরীয়গণের প্রচার হয় এটা প্রভুপাদের অভীষ্ট প্রভুপাদের অভিষ্ট তোমরা নাকটিপে ঘরে বসে থেক না তোমরা দীপ্ত কণ্ঠে অপ্রাকৃত কথা বলো চরিত্র আচরণ ঠিক রাখো রেখে কথা বলো দেখবে কাজ হবেই হবে যদি এক জন শোনে তার জন্য জন পরিবর্তন হবে যদি অপরাধ থাকে তো হয় না এমনিতে হয় হবে না এই কথাটা যদি হয় তাহলে আমরা আশাহত হয়ে যাব আমাদের সালে তাহলে বন্ধ করে দিতে হয় আমাদের আশা আছে অনেক কিছু বিপরীত পরিস্থিতিতে আমাদের আশা আছে এখনো সেই জন্য প্রভুপাদের আদেশ আমাদের পালন করতে হবে সেইখানে আমরা দেখেছিলাম সেই সময়তে কুঞ্জদাকে নিয়ে তিনি গেছিলেন কুঞ্জতাকে নিয়ে তিনি যখন সেইখানে সভাতে উপস্থিত ছিলেন তখন কুঞ্জতা বলছিলেন যে আপনি বলুন গৌড়িয় সিদ্ধান্ত আপনি উনিও বলবেন আপনাকে ওনাকে ওই সব ওই বিশেষ সভাতে ওনাকে বলতে বলেছিলেন ওখানে অনেক সভা বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা যান নিম্বার্কাদ্রাচার্য থেকে আরম্ভ করে রামানুজ স্বামী হ্যাঁ বিভিন্ন সম্প্রদায়ের সব সাধুরা এবং রামানুজ সম্প্রদায় থেকে ভাগ হয়েছে রামানন্দী আদি বিভিন্ন সম্প্রদায় মানে কোন সম্প্রদায় যায় না সেখানে নাগা সাধু তারাও যায় অপসম্প্রদায় তারাও যায় সবাই যান নিজ নিজ ধর্মের কথাটা বলে কিন্তু এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে এটাকে জগতের কাছে উত্থাপন করা যে কতখানি করুণা তুমি জগতের কাছে বিতরণ করলে একটা লোককে একটা খাইয়ে দিলে ক্ষুধার্ত একটা লোককে কিছু ঔষধ দিলে একটা লোককে কিছু কাপড় দিলে এর দ্বারা যে উপকার হল সেই উপকারটা চিরস্থায়ী নয় একটা লোক অভাব একটা লোক একটা লোক যদি অভাবগ্রস্ত হয় তাকে তিনি তাকে তুমি কোনো কাজের ব্যবস্থা করে দিলে মহারাজ এগুলো সব উপকার আমি মানি কিন্তু এই সব উপকারের পেছনেতে আরও অমঙ্গল লুকিয়েছে এই কথাটা আমি আপনাদের বোঝাতে পারি না এই কথাটা বোঝানো যায় না যে যে মঙ্গলগুলো আপনারা বহু মানন করেন সেই মঙ্গলগুলোর পেছনে যে অনেক অমঙ্গল লুকিয়া আছে আর শ্রী চৈতন্য মহাপুর মঙ্গল যেটা সাধুগণ দিতে চাইছেন সেটাকে অমন্দ অমন্দয় দয়া তার পেছনে অমঙ্গল উত্থিত হয় না আমি অবশ্যই রবিবারেতে এই সব কথাগুলো আলোচনা করব কালকেই রবিবার বোধ কালকে এইসব কথা যদি অনেক লোক থাকে এই কথাগুলো শ্রবণ করলে তারা বুঝতে পারবেন কতখানি বিজ্ঞান ভিত্তিক কথা আমি বলেছি আমি কোলো ছেঁদো ফিলোসফি আলোচনা করতে বসিনি আপনাদের কাছে কোনো সাধারণ কিছু দর্শনের কথা আলোচনা করতে বসি তা নয় রক্ত জল করে এইসব কথাগুলো বলবার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো লোকের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয় সেখানে যখন এই হরিদ্বারতে তিনি তার আদেশে কথা বলেছিলেন সে হরিকথা অবাকর হরিকথা আবার যখন করপাত্তির কথা বলেছিলাম সেটা অন্য সময় তখন ছিল ভক্তিবিধ মাধব গোস্বী মারে সন্ন্যাস হয়ে গেছে তখন কুঞ্জদার সঙ্গে তিনি নেই তখন চৈতন্য আচার্য হয়েছেন কুঞ্জদা কুঞ্জদার আগেও আরও অনেকজনকে আচার্য করেছিলেন এসব অনেক ঘটনা এসব শোনার তোমাদের দরকার নেই কিন্তু তখনকার সময়টা হলো অনেক পরে আমি দুটো ঘটনাকে একসঙ্গে বলাতে পরে চিন্তা করলাম এরা ভুল বুঝবে করপাত্রি যখন ছিল সেই ঘটনাটা আলাদা সেটা আমি সাল মনে করতে পাচ্ছি না গুরুবর্গের মুখে শোভন করা সেইটা সেই সময়তে শিল মহারাজের সন্ন্যাস ছিল সেই সময়তে তিনি হরিগত করপাত্রী বলেছিলেন শিল ভক্ত মাধব গোশী যা বললেন এর পরে আর যে সম্প্রদায় যে কথা বলেছে আর কোনো কথা সবার উপরে এই কথা আর কোন আমাদের কিছু করার নেই এরকম ধরনের দুটো ঘটনাকে আমি একসঙ্গে বলাতে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম এরা তর্ক তুলবে গুরু বৈষ্ণবগণ ইতিহাসকে আরেকবার বলে রাখি যেটা নিয়ে কিছুদিন আগেও তর্ক উঠেছিল কিছু পাশ্ড তর্ক তুলেছিল তারা বুঝতে পারেনি আমার চিত্তবৃত্তি ইতিহাসকে বহুমানন করবার জন্য আমি বসি নাই শিল্পহুপাত বলেছেন যে ইতিহাস থেকে ইতিহাস জড় যে ইতিহাস আদি এগুলো থেকে এগুলো থেকে আমরা রেহাই পাওয়ার চেষ্টা করব। এগুলো থেকে আমরা রেহাই পাওয়ার চেষ্টা করব কোনো কোন সময় গুরু গুরুবৈষ্ণব ঐতিহাসিক কোনো ঘটনাকে তুলে নিয়ে তাদের ভক্তির অনুকূলে কোন ব্যাখ্যা করেন ইতিহাসে কে কবে জন্মেছিল কি করেছিল সেগুলোকে তারা ভ্রান্তভাবে বলেন না অত সালে অত সালে তারা ভুল বলেন না কোনো কিছু বলেন না কিন্তু সাল তারিখ না বলে কোনো ঘটনাকে সেটাকে তুলে উত্থাপন করেন সেই ঘটনাকে কেন্দ্র করে লোকে বুঝতে না পেরে উনি বলেন উনি তো পরে জন্মেছিলেন কি করে হলো তাহলে তোমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ঘটনাগুলোকে নিয়েও তোমরা তর্ক পাশ্ডের দল তর্ক বিতর্ক শুরু করবে তারা বলবে যখন সন্ন্যাস গ্রহণের পর নিত্যানন্দ প্রভু যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে শান্তিপুরের দিকে যাচ্ছেন তখন নিত্যানন্দ প্রভু বললেন কাকে আচার্য রত্নকে তুমি যাও সচিমাতাকে নিয়ে এসো শিগগিরি এই কথা বলা আছে কোথায় কোথায় বলা আছে চৈতন্য চৈরিতামিত এই চৈতন্য ভাগবত বলা আছে নিত্যানন্দ প্রবু স্বয়ং এসেছিলেন শচীমার কাছে তাহলে তোমরা আবার লড়াই লাগিয়ে দাও তোমরা আবার লড়াই লাগাও যে কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী নিশ্চয়ই বৃন্দাবন দাস ঠাকুরে আনুগত্য করেননি যখন দণ্ডবঙ্গল দণ্ডভঙ্গিন লীলা নিয়ে দুটো ঘটনা পাওয়া গেল একটা চন্দ্রভাগা নদীতে একটা অন্য জায়গায় তখন তোমরা বলবে তাহলে উনি তো লিখছেন প্রতিপদে পদে আনুগত্য করে লিখছেন বৃন্দাবন ঠাকুর চরণে আমার যেন কোনো অপরাধ না হয় তার উচ্ছৃষ্ট চর্বণ করছি তাহলে কেন দণ্ডভঙ্গ লীলা দুই জায়গা হয়ে গেল তোমরা যদি নিজেই সমাধান করবে তাহলে আমাদের দরকার কি তাহলে আমাদের দরকার নেই সেগুলো সেই জন্য সমাধান হলো গুরুবৈষ্ণবে যে সিদ্ধান্ত বিচার এগুলো মহাজন অনুমোদিত সেখানে কোনো তর্ক বিতর্ক উত্থাপন করা যায় না কল্পভেদে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন জায়গায় লীলা হয়েছিল এগুলো একাত্র কোনো সময় বর্ণনা করেছেন আমি কিছুদিন আগে কোনো সভাতে বলেছিলাম সেটাতে কোনো তারিখ বলি না তথাপি বলেছিল আমার উদ্দেশ্য ছিল যদি যদি সেই সময়তে প্রকট থাকতো ভক্তিমিনোটের সময় ভক্তিমিন ঠাকুরের সময় সেই পাছন্ডটা যদি প্রকট থাকতো। এটা যদি মনে করে নিতে তাহলে তোমাদের তর্ক উঠত না তোমাদের তর্ক উঠত না আমি জানি সে হয়তো অন্য জায়গায় অন্য সময় জন্মেছে কিন্তু সেই প্রাচণ্ডের ইতিহাস আমি পড়তে চাই না সে ভাগবতকে পুড়িয়ে দিতে চেয়েছিল সে ভাগবত ধর্মকে উড়িয়ে দিতে চেয়েছিল গৌরী বৈষ্ণব ধর্মকে সে বিদেশে গিয়ে মরেছে খোঁয়ারে গিয়ে খোঁয়াড়ে গিয়ে ওখানে মরেছে দেশেও মরতে দিল না ভগবান এত বিদ্বেষী তার ইতিহাস আমি জানতে চাই না সে কত সারে জন্মেছিল মরে সে ভাগারে যাক আমার দেখার দরকার নেই কেলে আমি ঘটনাটা বলতে যাই গৌরীয় থেকে বলেছিলাম তারা বলেছিল যদি ওই ব্যক্তির কপাল ভালো থাকতো ভক্তিনাথ ঠাকুরের সামনে যদি সে হরিকথা শুনে ফেলতো কপাল ভালো থাকতো হইল মানুষ জন্ম না হইল তখন এটাই যদি মানে করতে। তাহলে তো তোমাদের তর্ক উঠতো না পাশ্ডগানের তর্ক আছে। তারা সিদ্ধান্তটা নেবে না যে উনি যে সিদ্ধান্ত স্থাপনের জন্য এই কথাটা বলেছেন সেটা বহন করতে পারে না একটা ছেঁদা বার করবে কোটি জন্মে মঙ্গল হবে না এই এখানে বলছেন যে ক্ষুদ্রজীব নিজের তর্ক বিতর্ক করবে না তারা খালে দেখবে ওই ইতিহাস থেকে রেহাই পায় হচ্ছে আমাদের ভজন ইতিহাসকে ধরে রাখবো ইতিহাস ইতিহাস আমাদের বড় কথা না অপ্রাকৃত ইতিহাস অপ্রাকৃত ইতিহাস হলো সেটা হলো আমাদের আলোচনার বিষয় আমরা এই জড় জগতের এগুলো দিয়ে কী করবো সেই জন্য বলছেন যখন বিভিন্ন শাস্ত্র থেকে বৃহৎ নারদীয় প্রমাণ পদ্মপুরাণ বিভিন্ন জায়গা থেকে পদ্মোত্তর খণ্ডে বিভিন্ন জায়গায় বৃহদ বৃহৎ দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রমাণ আছে সেখান থেকে প্রমাণ দেওয়া হয়েছে কৃতে যায়ত বিষ্ণু তেতায়াম যত মকয় দাপরে পরিচর্যাম কালৌ তদ হরি কীর্থনা সব বলা আছে যদ আপ্নতি তদ আপ্নতি কালৌ হ্যাঁ সংকীর্ত কেশবম এগুলো সব বিভিন্ন জায়গায় প্রমাণ দেওয়া আছে ভাস্যম ভাগবত বলা আছে কলিম সভা জয়ন্ত गुणज्ञा सर भागिना जगह भागवत्यान नईब सर्वस्थ अभिलभ्य कलि सभा मात कर दिए सभार मध्य कलि ऊपरे उठे ग সেটা হচ্ছে সংকীর্তন করলেই কৃতজ্ঞত হবে মুখটাকে কেন বন্ধ রাখবো কৃষ্ণনাথ বাবাজি মহারাজে গেছে যখন সব প্রশ্ন করত মারা আমার সবাই করি এত আমরা কি করে নাম করব বলুন তো দেখি হ্যাঁ বলছে সব বলে নাম করতে হবে এক লক্ষ নাম করতে পারবো আমরা এই যজ্ঞেশ্বর প্রভু আদি সব ছোট বয়স ছোট ছিল তখন এসব প্রশ্ন করতেন কৃষ্ণনাথ বাবাজি মহারাজকে যিনি নিরন্তর নাম করতেন অবিচ্ছিন্ন নাম তখন কৃষ্ণনাথ বাবুজি মনে মজা করে বলতেন ওদেরকে উপায় নেই কী বলবেন সংখ্যা ধরে ওরা এক লক্ষ নাম তো দূরের কথা দশটা নাম করতে পারবে না একটা জায়গায় বসতে পারবে না একটা জায়গায় বদ্ধ জায়গায় বসে চুপচাপ মনস্তির করে নাম পারবে না ওই জন্য গুরু বৈষ্ণব তাদেরকে সেবাতে আগে লাগার যদি সেবা করতে করতে একটু মজা পেয়ে যায় চিরানন্দ তখন নাম এমনি হবে নাম এবং সেবা দুটো পরস্পরের পরিপূরক বলেছিলাম আমরা নাম করি সেবা পাওয়ার জন্য সেবা করি কেন প্রচুর নাম করব। সেই জন্য সেখানে বলেছেন গুরু বৈষ্ণব এদেরকে যে কোনোভাবে সেবাতে লাগানো যদি সেবাতে একটু মজা পেয়ে যায় নাম তো হবে তবে নাম করবে না তা না নাম করবে এক লক্ষ নাম ওদের করতে বলবে ঘরে বসে ব্যবচার করবে বা চিন্তা করবে দুষ্ট চিন্তা আর হরি নামের কাছি টানবে ওই জন্য গুরুবাবু বলি যে কাছি টানা বন্ধ করো এরকম কাছি টানা বন্ধ করো কাছি টানতে বারণ করে কিছু আমাদের আমাদের কৃষ্ণদাস বাবা উপদেশ করতেন তাদেরকে ভালোবেসে কাছে ডেকে নিয়ে দেখো তোমরা তো হাতে সেবা করো জানি বাজারে যাও বিভিন্ন আমান্য করতে হয় রান্না করা পরিষ্কার করো সব কিছু তোমরাই তো করো তা তো ঠিকই কিন্তু তোমরা তো হাতে সেবা করো মুখে কি করো মুখে কি করো তখন ওরা চুপ করে যায় তাই তো মুখে কি করি আজে বাজে সব কথা বলি এই সমালোচনা অসমালোচনা এখানে যে এখানে নাচছে ওখানে নাচছে অথচ চাতুর্মাস ব্রত পালন করছে অথচ বছর পুরুষোত্তম ব্রত পালন করছে অর্থ কিন্তু তারা সব ভেঙে দিচ্ছে মানছে না কোনো কিছু যেসব বিচারগুলো আছে তো ফাগল একটা পুরুষোত্তম মতো যদি জীবনে কেউ সঠিক সঠিকভাবে পালন করছে তো কিন্তু কিন্তু একদম হয়ে যাবে স্বাস্থ্যের কথা তো নিশ্চয় একটা পুরুষোত্তম সঠিকভাবে পালন করে কাউ জীবনে কিন্তু করতে পারছে না ভেঙে ফেলছে একাদশী এত করছে কৃষ্ণদাস বাবা মহারাজ বলতেন বাবা সত্যি কথা বলবো বাস্তবিক যেভাবে একাদশী হয় না একাদশী সব প্রশ্ন মনে হয় এত একাদশী করি সেখানে লেখা আছে মাধবতী ইতি ভক্তি জননী ইত্যাদি সব বলা আছে ভক্তি জননী তার জননী কি এত নিঠুর আমাদের প্রতি প্রসন্ন হচ্ছে না মাধবতীতি ভক্তি জননী যতনে আদর করি সব বলা কিন্তু হচ্ছে গুলি রুচি নেই রুচি নেই হরিসংকীর্তনে হরি কথা কিছুতে শেষ অবস্থা যখন নারী দেখে গুরু বৈষ্ণব এরকম কালকেও বলা হয়েছিল ভাষা কেউ বোঝে না যে বদ্ধজীব সর্বদাই বাস্তব হরিকথা সংকীর্তন থেকে দূরে সরে থাকার বিভিন্ন সুযোগ অনুসন্ধান করে কত সুন্দর ভাষা দেখে আমার কাজ আছে আমার এইসব সময় নেই আমার অন্য সব ওখানে করতে হবে ওখানে চলে যাবে কেন এইসব কঠোর কথা শুনবেন না শুনলেই জীবন আঘাত লাগবে গোপনে যে ব্যবিচারগুলো করছি সেগুলো লেগে যাবে আরে ধরা পড়ে যায় তথাপি গুরুবসর স্নেহ করেন যা এই প্রণামী পড়েছে নিয়ে যা এটা নিয়ে যা খাবে সব দিয়ে দেয় যা নিয়ে যা যদি পরিবর্তন হয় যদি কপটতা দেখ করে জীবনে একটা গুণ চাই একটা বেশি গুণ দরকার নেই হের যে কপটতা শূন্যভাবে শরণাগতি একটা গুণ পারবে কেউ কেউ আছে বাপের বেটা একটা গুণ খাবে বেশি গুণের দরকার নেই একটা গুণ হলেই সব হয়ে যাবে নিষ্কপট ভাবে শরণাগতি এটা পারবে না বাকি সব পারে বাকি সব বাহাদুর দেখান কাপড় টুলে সব দেখাবে কিন্তু একটা গুণ পারবেন ওইখানেই তারা হেরে যায় ওইখানে গিয়েই সব মানুষের সব রথাতল একটা গুণ যদি আসতো বাকি গুণগুলো কিন্তু সব চলে আসবে স্বাস্থ্য লেখা আছে আর অধিক গুণের দরকার নেই গুরু বৈশমের মধ্যে গুণের খাজানা অনন্ত সম্পত্তি গুণ তাদের মধ্যে আছে সব তার মধ্যে চলে আসবে হর একটা গুণ খালি দরকার সেই গুণটাই পারবে সে গুণটা যদি হয় বাকি গুরু বৈষ্ণবের গুণ তার মধ্যে আসছে বাধ্য ইটস এ মাস্ট এগুলো সব মিথ্যা কথা আমি বলতে বসি নাই বিজ্ঞান ভিত্তিক কথা তাহলেই দেখা গেল কলিতে এই যে সংকীর্তন যজ্ঞ এটা একেবারে সব সবার উপরে হাত উঁচু করে একেবারে উঠে আনন্দে সবাই বলছে কলি কলিকেই সবচেয়ে বড় স্থান দেওয়া হয়েছে কেন কলির অনেক দোষ আছে ভগবানের করুণা এই যে এটা মলমাস কাউ কিছু করা বিয়ে দেয়া যাবে না কোন যোগ্য করা কিছু করতে পারবে না ভালো কাজ সব নিষেধ করা আছে অন্নপ্রাশন কি করে হলো ওরাই জানে ভালোই হলো যার হলো তো সবচেয়ে ভালো হলো নিষেধ সব কিছু কোনো শুভকর্ম চলবে না কর্মকাণ্ড বিচারে আর সেখানে ভগবান বলছে এইটি সবচেয়ে পবিত্র তোরা কী করবি ভগবানের ওপরে আর কে আছে ভগবান বলছে এই মাছটা সর্ব সর্বশ্রেষ্ঠ পবিত্র আমার মতো পবিত্র আর কি করবে বলো তো ভগবানের বিচারের ওপর আর কিছু নেই এই মাসে তোমরা আবার সংকীর্তন করো খাওয়া দাও কাঁসি বাজাও বসে বসে সেই জন্য তাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা খালি লক্ষ্য করি কোন সাধুর ভেতরে কতটা শ্রোভনের আগ্রহ দেখ তুমি যাকে ঘৃণা করছো এই তাড়িয়ে দেখ মটকে এই আমি খালি খেয়াল করব ওর সংকীর্তনে কতটা লোভ হয়েছে তার যদি বাজে কিছু গুণাবলী থাকেও তথাপি তাকে স্নেহ করব। কেন ওর হরিগত শোভনের আগ্রহ হয়েছে সংকীর্তনে জানি দোষ তো থাকবেই বদ্ধজীবী ভুল তো করবেই আর সবাই যদি শুদ্ধ হয় তাকে আমি কী করবো আমি কি জন্য জন্মেছি আমাকে কি জন্য গুরুদের সাধু করবার চেষ্টা করেছে যদি সেই সাধু অপরকে সাধু করতে না পারে তার কী ইউটিলিটি আছে বড়ো বড়ো বেশ পড়ে আর এই করে লাভটা কী হবে অপরের জীবনকে পরিবর্তন করবে সেই সাধুর লক্ষণ যদি ভালো ভালো লোককে করা যায় আর ভালো ভালো লোককে তো ভালো হয় খারাপ লোকগুলোকে করো তবে তো বোঝা যাবে তুমি সাধু আমাদের লক্ষ্য সমালোচনা নয় কাউকে বকা নয় আমার উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হল সেই যে মঠের মধ্যে রয়েছে সেই যে এই মঙ্গলগুলো লাভ করছে না এই যে পাশবিক আচরণ করছে অবহেলা করছে গুরু বৈষ্ণবের নিয়ম হল যদি পুত্র সন্ন্যাস গ্রহণ করে পিতা যদি সন্মুখে আসে তাহলে পিতাকে পুত্রকে দণ্ডবোধ করতে পিতা যেন পুত্রকে দণ্ডবোধ করে যদি না করে তাহলে পিতাকে প্রায়শ্চিত্ত করতে হবে তিন দিন উপবাস করে কাটাতে হবে অনেক কষ্ট সেসব এই কথাগুলোকে আমি প্রমাণ করার জন্যই এরকম বকাবকি করে থাকি আমার উদ্দেশ্য কাউকে হিংসা নয় তারা মঠে থাকুক খাক দাঁক আমার কী যায় আসে তাতে উদ্দেশ্য হল মঠে থেকে অমঙ্গল বরণ করবে ঠ্যাং ছড়িয়ে থাকবে এটা হয় না গুরু বৈষ্ণবের সামনে তারা কিছু শিখবে না আচার আচরণ এটা কি করে হয় আমাদের মর তো কিছু পছন্দের আঁকড়া নয় কিছু হোটেল নয় এটা একটা হোটেল আমরা সবাই মিলে একটা চুক্তি করেছি তুমিও দাও কিছু টাকা আমিও দিই সবাই মিলে এক জায়গায় থাকি যেমন কলকাতায় হয় মেজবাড়িতে সবাই বলে ও চাকরি করে ও চাকরি করে কোনো সরকারি এলআইসিতে ইনি চাকরি করে করে মানে কি বলে শিপিং কর্পোরেশনে ইনি চাকরি করে কোনো জায়গায় সবাই মিলে একটা পঞ্চাশটা লোক রয়েছে সবাই মিলে একটা বামুন ঠাকুর ঠিক করলো উড়িয়া বামন তাকে বলল তোমাকে আমাদের এই সংসারটা ছাড়াতে হবে কত টাকা করে দেব তাহলে উড়িয়া বামন যা করে বাজার করে এনে সাই খেতে হবে তোমাকে এখন সেই যে এগ্রিমেন্ট আমরা গৌরী মঠ চালাবার জন্য সেই এগ্রিমেন্ট করি নাই সে বিভিন্ন ধরনের দুষ্ট ব্যক্তিগুলোকে নিয়ে এসে এবার আমরা থাকো তোমরা সব থাকো কিছু টাকা দাও সজনে চচ্চড়ি হোক আমরা চেবাবো এই জন্য এই এগ্রিমেন্ট আমরা করিনি মেজবাড়ি চালাবো না আমরা চালাবো গৌরীয় মঠ যেখানে সেখানে গৌরী মঠের প্রত্যেকটা ইঁটপাতর হরি কীর্তন করে সেখানে আমি কি করে অচেতন থাকতে পারি গৌরী আমার প্রত্যেকটা ধুলিকোনা প্রত্যেকটা ঈদ পাথর কোনটা জ্বর নয় প্রত্যেকটা সংকীর্তন করেন সেইখানে আমি কি করে অচেতন হয়ে পড়ে থাকতে পারি এটা কি করে হয় তাহলে আমার অবস্থাটা কি সংকীর্তনে যা যত যা যত নেশা হচ্ছে বাস্তব নেশা সংকীর্তন শুনল সবকিছু বললো মাললাম আজ আমি কুড়ি বছর ধরে শুনছি তুই কুড়ি বছর কেন তুই কুড়ি হাজার বছর শুন, তোর কি যায় আছে। তুই কি শুনেছিস বল কি শুনেছিস তুই কি জেনেছিস গুরু বৈষ্ণবের সঙ্গে বড় বড় কথা সামনে এসে বলুক কি কি সিদ্ধান্ত জেনেছে কিছু নয় সবাই বড় বড় কথা খালি ছোট মুখে বড় কথা বলতেন সেই জন্য এখানে বলছেন সমস্ত থেকে কলিযুগকে সর্বশ্রেষ্ঠ বলা হয় যে এই কারণে যে যত দোষ সংকীর্তন করো তুমি বাস্তব সংকীর্তন করো দেখবে তুমি কি হবে কোনোদিন মিথ্যা হবে না মহাজনরা কৃপা করবার জন্য দাঁড়িয়ে রয়েছেন আমাদের অন্তরাল থেকে দেখছেন আমি কি ব্যবচার করছি না কি করছি বদ্ধ ঘরে ঘর বন্ধ করে আমি ব্যবিচার করছি না কি করছি সমস্ত কিছু তিনি খেয়াল রাখছেন সব গুরুবৈষ্ণব দেখছেন তাদের দৃষ্টি সর্বত্র সেই জন্য তারা কৃপা করবার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন তারা বরঞ্চ কাঁদছেন যে কৃপা নেবে কোনো ব্যক্তি পাচ্ছেন না তারা কৃপা করছেন না এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত তারা কাঁদছেন যে আমার কৃপাটা নেওয়ার মতো কোনো যোগ্য ব্যক্তি আসছে না কোনো জিজ্ঞাস্তি দেখছি না যে আমার কৃপাটাই নেবে এই জন্য তারা কাঁদছেন তারা কৃপা দিচ্ছেন না গুরু বৈষ্ণব সব নিচে নেমে গেছেন সেটা না তারা করুণা করছেন গৌরাঙ্গের থেকেও তাদের করুণা নাকি বেশি এই কথা শাস্তে বলা আছে গৌরাঙ্গের ভক্তগণের করুণা গৌরাঙ্গের থেকে বেশি কথাগুলো সমস্তটাই সঠিক সিদ্ধান্ত গৌরাঙ্গ মহাপুর নিজে সমস্ত আচরণের মাধ্যমে চৈতন্য সমস্ত জায়গায় প্রমাণ করেছেন এগুলো সব কোনোটাই মিথ্যে কথা নয় তাই যেন বলছেন পূর্বপদ লিখিয়ে এবে গুণ অবতার গণন অসংখ্য সংখ্যা আমি কোনটা গণন করুন এই তো গণন শনি ভঙ্গি করি তারে পুছি সনাতন চারি যুগাবতারের কথা মহা ভগবান বললেন এবার তারপর ভঙ্গি করে সনাতন তোর বুদ্ধি প্রচন্ড সনাতন বা সুনি ভঙ্গি করি তারে পুছে সনাতন রাজমন্ত্রী সনাতন বুদ্ধ বেস্পতি প্রভুর কৃপাতে পুচে অসংকোচ মতি অতি ক্ষুদ্র জীবমইচ নিচাচার কেমনে জানিব কলিতে কোন অবতার প্রভু কহে অন্ন দ্বারা জানি কলিতে অবতার তৈছে স্বাস্থ্য দ্বারা মানি সর্বজ্ঞ মুমাণ আমা সবা জীবের হয় স্বাস্থ্যর দ্বারা জ্ঞান মহাপ বলছেন আমার সবা জীব বলছেন মা পু নিজেকে বলছেন ভদ্রজি আমার প্রমাণ হবে স্বাস্থ্যর দ্বারে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথা জানিয়েছেন তসমা স্বাস্থ্য প্রমাণ কার্যা কার্য ব্যবস্থিত স্বাস্থ্য প্রমাণেতে কি করবে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু সব সালিউশন কি সব শাস্ত্র শাস্ত্র তোমাকে বলে সেই শাস্ত্র আবার নিজে বিচার করবে না সেই শাস্ত্র মহাজনকে বলে কি করা যায় এই পরিস্থিতি তারা বলে দেবেন এই হচ্ছে বিচার বিচার হচ্ছে সর্বজ্ঞ মুনির বাক্য স্বাস্থ্য প্রমাণ আমার সবার জীবের রহে স্বাস্থ্যর দ্বারা অবতার নাহি কহে আমি অবতার ভগবান বলছেন না আমি অবতার মুনি সব যখন পুরুষোত্তম ধামে একজন তাকে ভগবান বলেছিল ভগবান মহাপ্রু সঙ্গে সঙ্গে কানে আদি খবরার বদ্ধজীবকে ভগবান বলবে না ছি ছি ছি ছিছি এরকম কানে আঙুল দিয়েছে জীবাধামে কহু না বলিবে ভগবান বলবে না জীবাধাম আমি এইভাবে তিনি বলেছেন আবার কখনো কখনো ভগবত তার পরিচয় দিয়েছেন বিভিন্ন জায়গায় এটি হচ্ছে ভগবত চরিত্রের চৈতন্য চরিত্রের ওপর লীলার ওপর আর কিছু আমার দরকার নাই এই যদি আমি জানতে পারি তাহলে অনায়াসে আমি সব পেয়ে যাব অনায়াসে হাসতে হাসতে অম্লো কি আমার হাতের মুঠ সমস্ত ক করাম্লোকবধ বলা হচ্ছে সেই জন্য বলছেন বেদা আবেদ বিদ্যা দুই কিছুই না জানতো সে যদি গৌরাঙ্গ জানে স্যার হ্যাঁ নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করে তাহলে তার আগে যে কথা বলা হয়েছিল সেই যদি হয় সেখানে কি বলেছেন সেখানে আশ্চর্য কথা বলেছেন চারি বেদ সমস্ত কিছু সব সবকিছু অধ্যয়ন করে সেই যদি গৌরাঙ্গ নাহি জানে হ্যাঁ তার কিছুই লাভ নেই সে অন্ধ দর্পণে অন্ধের কিবা কাজ দর্পণ দিয়ে অন্ধের কি কাজ হবে অন্ধ দর্পণ দেয় কি হবে সেরকম অন্ধের দর্পণে কি কাজ ইত্যাদি সব ওই কীর্তনগুলো করবে অনুভবের সঙ্গে করবে অনুভবের সঙ্গে করবে দেখবে কীর্তনই সব পাবে তোমাদের কষ্ট হবে এগুলো এগুলো যারা যাদের উপর আদেশ হয়েছে তারা তোমাদের স্বাস্থ্যের কথা বলবে শুনবে বাকিগুলো কীর্তনের মাধ্যমে করবে সময় নেই পারো না কি করবে কীর্তনের মাধ্যমে করতে হবে তাহলে কৃষ্ণদেব বাবাজি মহারাজ বলেছিলেন তোমরা মুখে কি করো মুখে তো আজেবাজে কথা বল রান্না করছে আজেবাজে কথা বলছে মুখ থেকে থুতুই যাচ্ছে সেই জিনিসগুলো জগন্নাথের ভোগ লাগবে সেইগুলো আবার লোকে খাবে সবাইকে কতটা সাবধানে করতে হয় পুরীতে জগন্নাথের সেবার যে বৈশিষ্ট্য এটা প্রহুপাত দেখিয়েছেন নাকে এরকমভাবে পট্টি বেঁধে যেন নাকের মধ্যে গন্ধও না যায় আজকে এই চোরের রসা হচ্ছে ভালো করে খাবো আজকে ছানার রসা আমি তো দরজা বন্ধ করে দিতাম আমার উপর কত বিদ্রোহ হলো রান্নাঘর বন্ধ করে দিতাম কেউ দেখবেন আজকে কি রান্না এই চোরের রসা না ছানার রসা কেউ দেখতে পাবে। কত বিদ্রোহ হলো যা যা নুন দরকার কাঁচা লঙ্কা দরকার সব বাইরে এই রান্নাঘরে উঁকি মারতে পারবেন কার মুখে গন্ধই যাবে না রান্না যেই ঢুকে বললে অর্চনে যে ঢুগলে তার থেকেও বেশি সাবধান হবে সে তার কাপড় থাকবে আলাদা রান্নার সেই কাপড় নিয়েছে এসে আর রান্নাঘরে ঢুকে গেলেছে না তো গুরু গুরুসংখ্যায় যেতে পারবে না পেছা পায়খানা যেতে পারবে না হয়ে গেল তা সেদিন সব বনাশ হয়ে যাবে পারবে না গুরুপাক খেয়ে ঢুকে বললো রান্না তো রান্নাঘর আগে খাওয়ার বিধান নেই না খেয়ে রান্না করতে হবে যদি একান্ত বদ্ধজীব না পারে শুকনো কিছু খেয়ে নেবে সামান্য ক্ষই ফৈ সামান্য করে ঢুকবে নিয়ম এগুলো যদি পালন যদি না করো তারপরে যদি তুমি শক্তি না শক্তি না পাও তারপর আমাকে গালাগাল দিও আমি যেগুলো বলি সেগুলি যদি পালন না করতে পারো তখন যদি শক্তি না পাও তাহলে আমাকে কিছু বলো না আমার যে কথাগুলো সেগুলো স্বাস্থ্যের কথা মহাজনদের সেগুলো সব পালন করার পর যদি শক্তি না পাও তাহলে আমাকে এসে গালাগাল দিবে আমি শক্তি বাহিনী আপনি কি বললেন মাধব ভক্তি ভক্তিজননী যতনে আদর করি কিন্তু এত মাধবিথি পালন করলাম আমার সারা জীবন আমার একেবারে সব শেষ হয়ে গেলো একাদশী পালন করি কিছু তো হলো না কৃষ্ণদাস বাবা মহারাজ বলতেন গোপন বাবা এই যে একাদশী করে বাস্তবিক একাদশী হয় না একাদশীর যে নিয়মগুলো সেগুলো তো পালন করে না সমস্ত কাটায় কাটায় করে দেখো একটু কষ্ট হবে কিন্তু এক জন্মে তুমি পার এই জন্মেই পার হয়ে যাবে তুমি একটু কষ্ট হবে সেটা ভালো নয় একটু কষ্ট হবে অথচ এই জন্মেই চলে যাব এটা ভালো না শিঙি মাছ কি যেমন জিয়ে রাখে কষ্টটাকে জিজ্ঞেয়ে রাখবো কোনটা ভালো বলো আমি কষ্টটা জন্ম জন্ম আমি জিয়ে রাখবো আবার একটা গরিব ঘরে জন্মা এদিকে ওদিক ছুঁড়ে দেন মেথরের মতো সেটা ভালো হবে নাকি একটা জন্ম গুরু বৈষ্ণবের দাস হয়ে হ্যাঁ হয়ে যাক এই জন্মই বেড়িয়ে কষ্ট হোক এক জন্ম হবে কিন্তু কেউ কথাগুলো মেনে নিচ্ছে না মেনে নেবে না তারা গুরু বৈষ্ণবের ওপরেতে ছুরি চালাবে মেনে নেবে না ও ওরম মুনি বলে। সব আমাকেই করতে হচ্ছে উনি কি করে তাই তো গুরুবৈষ্ণব কী করে বসে বসে খায় এই জন্য চারিযুগের সব কথা বর্ণনার পরে মহাপ্রভু তাহলে মুখেতে আমাদের হরি নাম করতে হবে ভক্তি শিলক সচিদানন্দ ভক্তিম ঠাকুর বলেছেন তার লেখাটা এখনও সানন্দ সুগতগঞ্জের লেখা আছে দেখবে চোখের মাথা খেয়ে সব দর্শন করতে যায় দর্শনটা কি হবে যেখানে লেখা আছে ভক্তিম ঠাকুর সানন্দ সুগতগঞ্জ গদ্যমে কি লেখেছেন যেখানে লেখা আছে সে বোর্ডের মধ্যে বলেছেন তোমরা অনর্গল মুখে হরি নাম করো আর হাতেতে সেবা করো করতে করতে করতে করতে কোনো দিন তোমাদের মুখে হরি নাম উদিত হবে কোনো দিন নাম তোমাদের মুখে বাস্তব নাম, শুদ্ধ হরি নাম উদিত হবে ঠাকুরের কথাটা ভগবানের অনুমোদিত ভগবান যা বলতে চান সেটি ভক্তিম ঠাকুর ভক্তিম ঠাকুর যা যা বলেছেন প্রভুপাতির সব গৌরীয়গণের সম্পত্তি আর আমাদের কিছু নেই আমি সব আলোচনা করব এখনো কিছুদিন বেঁচে রয়েছি এখানে আছি থাকবো ব্রতের কদিন সেখানে বলা হবে এইসব আলোচনা ধীরে ধীরে তো সেখানে বলা হচ্ছে তোমরা মুখে কি কর হাতে সেবা কর মুখটাকে কেন উপবাসো মুখে অনর্গল নাম করতে কি যা আছে সেখানে অনর্গল নাম কর কিন্তু বদ্ধ জীবের এমনই কথা মুখে কিছুতেই নাম করবেন বাত হয়ে গেছে বাত পীড়া প্যারালিসিস জিহার মধ্যে কৃষ্ণ নাম আসছে না অন্য নাম চলে আসছে অন্য কত বাজারের কথা সব চলে আসছে কিছুতেই হরিনাম উচ্চারণ করবেন যদি বলে একটু বোঝে হরিনাম কর বা অনেক বাহাদুরিদের কিছুই করতে পারবেন একটা হরিনাম করতে পারবেন খালি নাচবে এদিক ওদিক আর যতদিন হরিনাম উদয় না হয় ততদিন ঘুরতে হবে এটা বুঝতে পারছেন সেই জন্য প্রভু কহে অন্ন অবতার শাস্ত্র জানি কলিতে অবতার তৈরি শাস্ত্র দ্বারা মানি সর্বজ্ঞ মুির বাক্য শাস্ত্র প্রমাণ আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান অবতার নাহি কহে আমি অবতার মুনি সব জানি করে জানি করে লক্ষণ বিচার এইখানে মহাপ্রভুর এই যে কথা বলতে গিয়ে স্বরূপ লক্ষণ আর ততষ্ঠা লক্ষণের কথা মহাপ্রভু বলছেন দেখো এই যে অবতারের যে লক্ষণগুলো যেগুলো মুনিগণ বিচার করেন স্বাস্থ্য প্রমাণে তা স্বরূপ লক্ষণ আর ততষ্ঠা লক্ষণ এই দুই লক্ষণে বস্তু জানে মণিগণ মুনিগণ কি করে জানে হ্যাঁ কেউ ভক্তির দিকে যাচ্ছে কিনা আমি কি করব তার পেটটাকে ফেরে দেখবো তার বুকটাকে কাটব না ওই একটাই জিনিস লক্ষ্য করতে হবে তার জায়গায় সংকীর্তনের রুচি হচ্ছে কিনা ব্যাস এবার গুরু গোষ্ঠাম তালে যা দোষ আছে এবার কেটে যাবে সংকীর্তনের রুচি হয়ে গেছে তার মানে আজ না হলে কালকে বেরিয়ে যাবে আর কেউ চিন্তা নেই এইটা হচ্ছে সব লক্ষণ বিভিন্ন লক্ষণে ততঃস্থা স্বরূপ লক্ষণ আছে হম এইগুলো সব দেখে লোকে বোঝে তোমার মিষ্টদ্রব্য ভালো লাগে না মিষ্টির জিনিস ভালো লাগছে মিছরি হ্যাঁ ততস্যা ভালো করে দেখি ওখানে জন্ডিস হয়েছে আবার অন্য অন্য প্রকট লক্ষণ যেগুলো আছে সেগুলো পারব তাহলে স্বরূপ লক্ষণ ততঃস্যা লক্ষণ স্বরূপ লক্ষণ বলছে নেবা সেকে দেখা যে হলুদ হয়ে যাচ্ছে শরীরটা আর রুচি হচ্ছে না প্রথম দেখি বলছি ভালো লাগে না এ সরিয়ে না পরমাণ্ বিট এ বলছে মিছরিটা তেতো হ্যাঁ কী হয়েছে হ্যাঁ লক্ষণ বোঝা গেলো মিষ্টি জিনিস ভালো লাগছে না দেখছে দেখি তারপর দেখা গেল নোকফোকস হল দে হচ্ছে এবার স্বরূপ লক্ষণ তাহলে বোঝা গেল কী বললাম স্বরূপ লক্ষণ এবং ততঃস্যা লক্ষণ বিচার করবে করে ডাক্তাররা যেমন রোগটাকে নির্ণয় করে সেরকম পরমার্থ রাজ্যেও স্বরূপ লক্ষণ ততঃস্যা লক্ষণ বিচার করে কে সাধু কোন প্ল্যাটফর্মে রয়েছেন সেগুলো বিচার করা যায় কে কোন দিকে যাচ্ছে হাজার মিথ্য কথা বললেও সাধুগণ বিশ্বাস করবে না তারা ঠিক জানে से जो बोल एक शांत हो एक स्थिर हम पावे अधर हम से स्वरूप लक्षण और तत्स् लक्षण लक्षण बसने मुणिगण आकृति प्रकृति स्वरूप और स्वरूप लक्षण कार्य द्वारा ज्ञान तत्स्था लक्षण यह बार बोल भागवत भागवत आरम्भे वेदव्यस मंगलाचरणे परमेश्वर निरूपण ये लक्षण कर ভাগবত যখন শ্রীমাদ ভাগবতী মহাপুর আরম্ভ করা হলো। তখন দেখা গেল ভগবানের নাম নেই ছিল জনবাদ্রহ্ম কবয়ে মুজো বৃমৃদ যথা বিময়া ধ্যাস নিহক সত্যম্পর ধীমি বলছিলাম না ধ্যুহকম সত্তম পীমে তালে এখানে কি লোকম ভগবান রূপোল্য বাজে এখানে ভাগবঙ্গে পরমস্বর নিরূপীল এই দুই লক্ষণে সরব লক্ষণ আর ততঃস্বর দুটো লক্ষণ করে এই জন্মাদর্শ যত শ্লোকে ভাগবতে ভগবানের মঙ্গলাচরণ করলো আর মঙ্গলাচরণ করার সঙ্গে সঙ্গে এই শ্লোকের ভেতরে ভাগবতকে লুকিয়ে দিলো সমগ্র ভাগবতকে চতুশ্লোকে ভাগবত মধ্যে যেমন আছে এই মঙ্গলাচরণে এই এই যে প্রথম শ্লোক এর মধ্যে গোপনে লুকিয়ে রয়েছে সমস্ত বীজ যেমন ও এই যে শব্দটা এর মধ্যে হচ্ছে সৃষ্টির বীজ এর মধ্যে সমস্ত সৃষ্টির আদি বীজ এর মধ্যে লুকিয়ে রয়েছে আমি জাহাজবাড়ির ওখানে আলোচনা প্রসঙ্গে কিছু উত্থাপন করেছিলাম আবার সময় প্রসঙ্গে বলবো। কিভাবে এগুলোকে অ্যানালিসে অ উম ও উম এই জিনটা লুকিয়ে রয়েছে এর মধ্যে এর মানে কি কী করে হয় সমস্ত কিছু কী করে সৃষ্টি আর এই ওম আমাদের মহামন্ত্র এগুলো কোনোটা পার্থ গায়ত্রী সব এক এক অর্থক তদার্থক কামগায় থ্রি এগুলো সব এমন আস্তে আস্তে গভীরে জয় যত যাবে তত এখান থেকে অনেক ফাইন গম্ভীর কথাগুলো তার কাছে বেজিয়ে আসবে উত্তর পেয়ে যাবে জড়বদ্ধ অবস্থায় পাবে না এই যত তুমি ওপরে উঠবে ওপরে উঠলে অনেক দূরে এইখানে যদি বসে থাকো এইখানে বসে এইখানে এইখানে সামান্য জিনিস দেখবে আর যদি দোতলার উপরে ওঠো তাহলে আর একটু বেশি জিনিস দেখবে আর যদি ছাদের ওপর উঠো বড়ো তো আরও বেশি জিনিস দেখবে চারিপাশে কত কী আছে আর যদি মনুমেন্টের উপরে উঠো বলতে গোল দেখতে পাবেন দেখতে পাবেন তাই কি না আবার যদি হেলিকপ্টারের উপর সেখানে দেখতে পাবে তার যদি তারপরে কত কিছু দেখতে পাবো যে যত উপরে উঠবে তা তত দর্শনের এরিয়া বাড়তে থাকে এর অনেক ব্যাপার আছে সূক্ষ্ম দর্শন সম্বন্ধে আমি সায়কালে আলোচনা প্রসঙ্গে বলছিলাম যথাযথা পরিমর্যদাস কে বুঝে আর কে শোনি যাই হোক এইগুলো যে স্বরূপ লক্ষণ আর ততস্ব লক্ষণ দুই লক্ষণে বস্তু জানে মনিগণ আকৃতি প্রকৃতি স্বরূপ স্বরূপ লক্ষণ আর ভাগবত কার্য দ্বারা জ্ঞান এই ততস্ব লক্ষণ ভাগবত আরম্ভে যে ব্যাসদেব যে মঙ্গলাচরণে পরমেশ্বরে নিরূপণ করলেন পরমেশ্বর নিরূপীল এই দুই লক্ষণে এই দুই লক্ষণে সব নিরূপণ করেছেন ভগবানের জন্ম আদি অশ্ব যস্ব কস্ব যস্ব যে ভগবানের জন্ম জন্মস্থিতি ভঙ্গ যার দ্বারা সংগঠিত হয় ভগবান বলছে না কিন্তু নামে আমরা যখন গজেন্দ্রমক্ষণ আলোচনা করব কার্তিক মাসে কিছু করেছিলাম গজেন্দ্র লক্ষ্য দেখবে খালি দেখবে গজেন্দ্র কিন্তু নাম বলছেন খালি বলছেন হ্যাঁ বিভিন্ন রকম লক্ষণ সম্পূর্ণ রূপে বিভিন্ন রকম বিভিন্ন লক্ষণ দিয়ে বলছেন কিন্তু স্বয়ং ভগবানের কিন্তু নাম বলছেন না হ্যাঁ দেবতারা চিন্তা করি ব্রহ্মাসঙ্গ এসে গেছে কাকে ডাকে ও কোন নাম তো বলছে না তার নাম বললে নয় আমি যেতাম ওকে বাঁচাতে নাম বলছে না নির্বিশেষ নাম বলছে না কোন বিশেষ ভাবের নাম বলছেন। কিন্তু নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করেনি গজেন্দ্র গজেন্দ্র কিন্তু ভগবান ভগবানকেই ডাকছে অনেকে এটাকে মিলিয়ে ফেলে মায়াবাদ্র নির্বিশেষ না গজেন্দ্র নাম বলছে না কিন্তু নির্বিশেষ ব্রহ্ম করেনি নির্বিশেষ ব্রহ্মের মধ্যে একটা ব্যক্তিত্ব থাকলে তার মধ্যে গুণাবলী আরোপ করা যায় নিরাকার নির্বিশেষ মধ্যে গুণাবলী সুন্দর দেখতে বড় জোড় আছে গায়ে কি করে নিরাকার হয় না এটা অ্যাবজাক্ট কথা এই জন্য গজেন্দ্র নাম বলেনি ঠিক নির্বিশেষভাবে বন্ধন নির্বিশেষ মানে নট স্পেশালি মেনশনিং এ স্নেম স্পেশালি কোনো নাম বলছে না কিন্তু তার মানেই নয় তিনি নিরাকার ব্রহ্মের আরাধনা করছেন সেই সময় দেবতাগণ সব এসে গেছেন বলে কাকে ডাকে কে জানে যদি আমাকে ডাকতে একটু ছুটে গিয়ে বাঁচাতাম তা আমাকে ডাকছে না যখন যাব না নাম বলুক তবে যাব। যাকে ডাকছেন তিনি বুঝে গেছেন সেই অন্তর আমি ভগবান হরি তিনি বলছেন গজেন্দ্র এখন কাঁদছে আমাকে এসে স্মরণ করছে গজেন্দ্র গরুরকে এই তাড়াতাড়ি চলো গরুর মনের থেকে অধিক বেগে চলে গরুরের বেগ হলো মনের থেকে অনেক বেশি তাকে ভগবান হ্যাঁ দ্রৌপদীর সময় বলেছিলেন এই যে দু একটা জায়গায় ভগবান এরকম বলেছে গরুর কে পর্যন্ত তাড়াতাড়ি চলো দেরি যাচ্ছে সেখানে গিয়ে এরকম শূন্য রয়েছেন গরুরের মাথায় গিয়ে গরুরের মাথা থেকে তিনি ঝাঁপিয়ে পড়ছেন এরকম ভাবে একবার কৃপা করে হাতিকে সুঁড় ধরে তাড়াতাড়ি করে টেনে ভার করে আর গ্রাহকে কি করলেন সুদাস ছেড়ে দিয়ে গায়ে গলাটা কেটে দিলেন দুজনকেই কৃপা করলেন দুজনকেই কৃপা করলেন হু হু গন্ধর্ব ছিল এটা দেবাল মসিব দেবালসিদ চরণটা টেনে ছিল ঠাট্টাই আর কি করে গুরু বৈষ্ণবের স্বামী যারা গুরু বৈষ্ণব ঠাট্টাই আর কি করে ওরকম হবে তারা কুমির হয়ে আঙুর হয়ে যাবে দেবল ঋষির পা ধর টেনে নিয়ে যাচ্ছে সে ভজন করছে জলে কে এরকম হু নাম গন্ধর মজা করছে ঠাট্টা কুমির হয়ে থাকবে হয়ে গেল ইন্দরদনম নাম রাজা এই ইন্দরদন্মনা অন্য তিনি যখন করছেন অগস্ত ঋষি এসছেন উঠে দাঁড়াচ্ছেন না আর ভজন করছি তো ভজন করছি উঠে দাঁড়া সারে গুরু বলতে এরকম করে আর হ্যাঁ সঙ্গে সঙ্গে সব বনাশ হয়ে এক্ষুনি যদি কোনো মহাজন চলে আসে সঙ্গে সঙ্গে কথা বলতে হবে তখন আর মৌন পৌন কিসের মৌন মৌন তো চালাকি যাতে কোনো বাজে কথা না বলতে হয় কিসের আমাদের গৌরী মোটে আবার মৌন কী এগুলো তো চালাকি আজে বাজে কথা বলে সময় চলে যাবে এতগুলো গ্রন্থের পালন ভাগবতের আঠারো হাজার শ্লোক চৈতন্য চৈতন্য অন্য তিনটে গন্থের পালন এত কি করে হবে এক মাসে হয় ওই চালাকি এগুলো সব করতে হয় মৌন আমাদের নেই এগুলো কথা দেখি সমালোচনা করবে কিসের মৌন আমাদের আমাদের হৈকতা বলাটাই ধর্ম কিন্তু এইটা করতে হয় বাধ্য হয় বাঁচবার কিছু নেই যদিও মৌনতার শাস্ত্রে অনুমোদন আছে লেখা আছে সাধুগণ মৌন অবলম্বন করেই থাকে। তাহলে সেখানে দেখা গেল গজেন্দ্র যেমন নির্বিশেষভাবে বর্ণনা করছি এখানেও নাম বলছেন না কিন্তু তার দ্বারা জন্ম স্থিতি ভঙ্গ যে ভগবানের দ্বারা সংগঠিত হয় যিনি সরাট বস্তু যার অভিজ্ঞতা কারোর উপর নির্ভর করে না যিনি ব্রহ্মাকে আদি কবিকে তত্ত্বজ্ঞান উপদেশ করেছিলেন যার দ্বারা যার যার বাস্তব জ্ঞান আছে বলে যার প্রেক্ষাপটে যে তেজও বাড়ি মৃদাম যথা বিনিময় এই সমস্ত যেমন তেজ বাড়ি এবং মৃদা জল মৃত্তিকা বায়ু যেমন অগ্নি পরস্পরের ধর্মকে বিনিময় করে একটা ফ্যালাসি একটা একটা ফ্যালাসি সৃষ্টি করে বোকা বানিয়ে দেয় লোককে সেই ভগবানের মায়ার দ্বারা জোকে এই লোক লোকগুলো সব মূর্খ হয়ে রয়েছে বোকা হয়ে রয়েছে জ্ঞান এন আবৃতম জ্ঞানম তে মুবু সেই ভগবানকে নাম বলে না কিছু না সেই ভগবানকে দণ্ড বোধ করি এইটি বল রয়েছে ধান্ত কুহকম সত্যম পরম ধিমহী এরম পাঠের নিয়ম ধন্য সদা নিহকম সত্যম সেই পরম বস্তুকে ধ্যান করি কোন পরম বস্তু যার লক্ষণ গুলো বলা এইবার এগুলো সব করবেন করে এবার বলছেন এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণকেই কিন্তু বলেছেন পরম শব্দে টিকাকারা ব্যাখ্যা করেছেন মহাপ্রভু বলছেন এই যে শ্লোকে দেখছ পরম ধীমহি সত্যম পরম সেই সত্য বস্তু সেই পরম বস্তুকে ধ্যান এই সত্য বস্তু থেকে মহাপ্রু কৃষ্ণ কৃষ্ণকেই বলছে সত্যম পরম ধিমহি আসুন আসুন সবাই আসুন আপনারা আমরা সেই পরম সত্য বস জগতের সবাইকে আহ্বান করাচ্ছে একটা সে সাধুর অন্তঃ করাটা ক্যাঁকড়ার মতো হয় না এতটুকু খাবো দাবো আর থাকবো এরম হয় না একটা সাধুর হতে বিশ্ব তার যে তাকে বলা হয় ফিলনসফিস্ট বিশ্বজনীনীয়তা বোধ আছে সমস্ত বিশ্বকে আলিঙ্গন করতে পারে এটা সাধুর লক্ষণ সাধুর লক্ষণ এটা পুরো বিশ্বকে আলিঙ্গন করবে কাউকে সত্য দেখেন না তথাপি তারা শাসন করে এইটা তো তাদের করুণা এটা বুঝতে পারে না লোক আন্দোলন করে তাই জন্য বলছেন এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ কৃষ্ণনিরূপণ মহাপৌ সনাতনকে বলছেন এরপর কোনো প্রমাণ আছে সত্যম শব্দে কহে তার স্বরূপ লক্ষণ আর সৃষ্টা আদি কইল বেদ ব্রহ্মাকে পড়াইল অর্থ অভিজ্ঞতা হ্যাঁ স্বরূপ শক্তি মায়া দূর এই সব কার্য তার লক্ষণ ভগবানের ততস্যা লক্ষণ যেগুলো বললেন অন্য অবতার ওইছে জানি মুনিগণ অবতার কালে হয় জগতের গোচর এই দুই লক্ষণে জানেন কেহ জানেন ঈশ্বর এই দুই লক্ষণে মুনিগণ জানতে পারে কেহ কেহ ভাগ্যবান জানতে পারে যেমন গোপীনাথ আচার্য এক সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছেন ভগবান সর্বমজ বোঝায় ভগবান কি কি প্রমাণ আছে ভগবান তার ছাত্রগণ বলছে কি করে মানব কি করে মানব তাকে ঈশ্বর তত্ত্ব স্বাদী হচ্ছে যুক্তিতর্কের দ্বারা বলছেন কা সার্বভৌমের শিষ্যগণ বলছেন মহাপ্রু মহাপ্রভুর প্রিয় পাত্র কে গোপীনা আচার্য বলছেন যে কখনো যুক্তিতর্কের দ্বারা ঈশ্বর তত্ত্ব স্থাপন করা যায় না ঈশ্বর তত্ত্ব ওভাবে হয় না স্থাপন করা যায় না যুক্তিতর্ক মেধা এগুলো দিয়ে ঈশ্বর তত্ত্ব স্থাপন ঈশ্বর তত্ত্ব লক্ষণ আলাদা যাহার যার উপর কৃপা হয় সেই তো ঈশ্বর তত্ত্ব পারে। বাকি লোক জানতে পারেন সার্বভৌম জানতে পারল না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী তিনি এরকম স্বাস্থ্য জ্ঞান কাউ নয় বৃহস্পতি জিনিয়া স্বাস্থ্য কহে মুহূর্তের মধ্যে ছয় শয় শোক বলছেন সমস্ত আলোচনা করব আস্তে আস্তে কিছুদিন আরও আছে বাকি সনাতন কহে যাতে ঈশ্বর লক্ষণ প্রীতবর্ণ কার্য প্রেম কলিকালে সেই কৃষ্ণ অবতার নিশ্চয় দৃঢ় করিয়া কহুণী চা লাগিয়ে প্রভু কহে চাতুর আলী সারসনাতন সত্তা বেশ অবতারের বিবরণ ঘুরিয়ে দিচ্ছেন মহাপ্রভুর কথা সনাতন ধরে ফেলেছেন তুমি সেই অবতার প্রীতবর্ণ সংকীর্তনয্য প্রচার করছো কে আর লক্ষণ আমাকে বুঝিয়ে দাও আমি বুঝতে পারছি নাকি মহাপি ছাড় এবার শক্তার লক্ষণ শোনো বলে ঘুরে যাচ্ছেন তাই বলছেন সনাতন কাহে লক্ষণ অর্থাৎ সরব লক্ষণ ততঃস্থা লক্ষণের দ্বারা পরিষ্কার বেড়ে যাচ্ছে তুমি ভগবান বলতে চাইছো শ প্রভু কাহ চাতুরালী সারো সনাতন শক্তা বেশ অবতারের শুনো বিভাতন বুঝে গেল কৃষ্ণ কীর্তন পেমৃতা ভো নিধি ধীরা ধী জনপ্রিয় প্রিয় করঞ্চাল্পশু কি পতিতা পাবনে ভিসভ্য নমো